আলকামা রহমাতুল্লাহ আলহী হতে বর্ণিত তিনি বলেন আমি সিরিয়ায় গেলাম লোকেরা বলল ইনি আবু দর্দা রদি আল্লাহ তু তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কি সেই ব্যক্তি আছে যাকে নবী সাল্লাহ আলিয়াল্লামের মৌখিক দোয়ায় আল্লাহ শয়তান হতে রক্ষা করেছেন মুগিরা রদি আল্লাহ তু হতে বর্ণিত তিনি বলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ তবী সাল্লাহ আল্লাহলাম এর মৌখিক দোয়ায় শতান হতে রক্ষা করেছেন তিনি হলেন আম্মা রদি আল্লাহ তু